এই আলোচনায় ঈদুল আজহা এর আগমন উপলক্ষে একজন মুসলিমে যে করণীয় বিষয়গুলো রয়েছে সে করণীয় বিষয়গুলোর মধ্যে ঈদ উল আজহা এর তকবির নিয়ে আমরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করবেন ইন্সা আল্লাহ আল্লাহ সুবাহ কোরআন করিম সুর আল বাকার দুশো তিন নম্বর আয়তের মধ্যে সাদ করেন তোমরা আল্লাহ রাবুল আলমিন কি স্মরণ করো মাহুদ कि दिन मध्यगुलिष्ट से दिनगुल आलमीन के स्मण कर ए तफसर मे अधिकांश हल्द तफसिर एक अयुदात बोलते मूलत अय्रिक के बुझाना तश्री के दिनगुल ईद उल आधा এগারো বারো তেরো এই তিন দিনকে মূলত বুঝায় এগুলো হচ্ছে জানি যে ঈদ এই আজহায় সামনে রেখে মূলত গুরুত্বপূর্ণ যেই বিধানগুলো রয়েছে তে একটি বিধান হচ্ছে তাকবীর আলিয়াল্লাম থেকে সুহাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে জেহাদীশটি সহি সোনাদের বর্ণিত হয়েছে সহিবোখারি ও মুসলিমেছে আব্দুল্লাহ মোমর থেকে তিনি বলেছেন মা আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে নেক আমল এই দশ দিনের চেয়ে এমন কোনো দিন নেই যে নেক আমল আল্লাহাবুল কাছে অধিক্রিয় হতে পারে সেই দশ দিন হচ্ছে জিলহজ মাসের দিন فاكثروا فيه النا التكبير والتحميد والتهليل সুতরাং তোমরা এই দিনগুলোতে অর্থাৎ এই 10 দিনের মধ্যে জিলহজ মাসের 10 দিনে মধ্যে فاكثروا فيه بيش بيش والتحميد الحمد لله والتهليل এবং لا اله الا الله বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে তাকবীরের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই একেবারে শেষ হওয়া পর্যন্ত এই নির্দেশ থেকে স্পষ্ট মাসের দশ দিনের বিষয়টি এবং জিলজ মাসের আগমনের সাথে তাকবিরের বিষয়টি আমরা তাকবিরের নির্দেশ আমাদেরকে এই জন্য দিয়েছেন যেহেতু এর মধ্যে মূলত আল্লাহ ঘোষণা রয়েছে শ্রেষ্ঠতার বিষয়টি রয়েছে তাই এজন্য এই আমরা দেখতে পাই যে আল্লাহ সুবাহের কথা বারবার বলেছেন দেখুন না আমরা যখন সালাত আদায় করি সালাত শুরু করি তাকবীরের মাধ্যমে আমরা যখন আমাদের তওয়াপ শুরু করি তওয়াফে শুরু করি দেখি আমরা তাকবীরের মাধ্যমে অর্থাৎ প্রতিটি এবারদের মধ্যেই আল্লাহ সুবাহ তালা তাকবীরে গুরুত্ব দিয়েছেন এই জন্য যাতে করে আল্লাহ হবুল আলমীরা তৌহিদ এবং ভরতের বিষয়টি আল্লাহর বান্দা সত্যিকারভাবে উপলব্ধি করে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে এজন্য আল্লাহ মহামতাল তাকবীর এই নির্দেশ দিয়েছে আসুন এবার আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলব সেটি হচ্ছে তাকবিরকে মূলত যে তাকবিরের কথা আমরা আলোচনা করলাম এই তাকবিরকে আমরা যখন দেখব এর বিধান নিয়ে যখন আমরা ফেখল ইসলামীতে যাব তাহলে আমরা দেখতে পাব যে এই তাকবিরকে দুভাবে বাদ করা হয়েছে একটা হচ্ছে তাকবীর বোতলাক আর একটা হচ্ছে তাকবীর মোখাইজেদ তেকবীর মোতলাক হচ্ছে কোন ধরনের সময়সীমা কোন ধরনের নির্ধারণী বা কোন ধরনের সংখ্যা অথবা শর্ত ছাড়াই যে তাকবীরের নির্দেশ দেওয়া হয়েছে মূলত যেটি রাসুল্লাহ সাল্লাহামের যে হাদিসটি আমরা উল্লেখ করেছি যে হাদিসটি আমাদেরকে বলা হয়েছে অধিক পরিমাণে তাকবীরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে এই দিনগুলোতে তোমরা বেশি পরিমাণ তাকবির করো তাকবির শুরু হবে মূলত এক তারিখ যখন জিরহজের চাঁদ দেখা যাবে জিলহজের চাঁদ দেখা থেকে শুরু করে জিলহজ মাসের প্রথম দশ দিন পরিপূর্ণরূপে এবং জিলহজ মাসের পরবর্তী এই দশ দিনের পরে আয়া মুতীকে তিন দিন পর্যন্ত সর্বমোট এই তেরো দিন এই তাকবিরের বিধান রয়েছে এবং এর জন্য মূলত সুনির্দিষ্ট কোন সময় নেই সুনির্দিষ্ট সলাাতের আগে আদায় করতে হবে বা সলাতের পরে আদায় করতে হবে কোন বিধান নেই তাকবির আব্দুল্লাহাদ আবদুল্লাহতাল মিনার বাজারে তাকবির জরুরি আওয়াজ দিয়ে বলতেন এবং আবদুল্লাহ মহামাকবির শুনে লোকেরা তাঁর সাথে তাকবির দিত এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই তাকবির মূলত লাখ সম্পূর্ণরূপে সংখ্যা ইত্যাদি থেকে রূপে মুক্ত তাকবির দেখতে পাই রাসুল হাদিসের মধ্যে ইসলাম তাকবির মোতলাকের নির্দেশ দিয়েছেন এবং সাহাবিদের আমল দ্বারাও প্রমাণিত হয়েছে যে সাহাবাই কেরাম এর দোয়ান উল্লাহি তাহ আলহিম ইমাঈম তারা সবাই মূলত তাকবির উল মানে জিনাজ মাস শুরু হত যখন তখন থেকে তাকবির শুরু করতেন আমরা সামনে আলোচনা করব যে কিভাবে আমরা সে তাকবির দেব কিন্তু দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে আরেক প্রকার তাকবিরের কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আতবিরুল মুখাইয়াদ তাকবিরুল মুকাইয়াদ বলা থাকে এমন যে তাকবিরটা সুনির্দিষ্ট করা হয়েছে একটা সময়ের মাঝে আমরা জানি যে বলা হয়ে থাকে নয় তারিখ ফজরের পর থেকে আরম্ভ করে তেরো তারিখ আসর পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত তাকবির বলা অথবা আরাফার দিবসের ফজর থেকে শুরু করে তেরো তারিখ আয়া মুতিকের শেষ পর্যন্ত তাকবির বলা সূর্যাস্তের মাগরিব সালাতের আগ পর্যন্ত এটাকে মূলত তাকবির উল মোকাইয়াদ বলা হয়ে থাকে এই দিনগুলোর মধ্যে তাকবির বলা এই দিনগুলোতে ফরজ সালাতের পরে সুনির্দিষ্টভাবে তাকবির বলার বিষয়টি আমরা লক্ষ্য করে আসছি এটি আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার লাভ করেছে এবং অনেকের ধারণা হচ্ছে এই দিনগুলোতে তাকবীর বলা কেউ কেউ বলেছেন ওয়াজিও বলেছেন আবার কেউ কেউ শ্রীনাথ বলেছেন অনেকের বক্তব্য সেখানে রয়েছে এই মাস আলার মধ্যে তাকবির উল মোকাইয়াদ এবং তাকবির উল মোতলাকের মধ্যে আদৌ কোন পার্থক্য আছে কিনা আদৌ কোন দলিল সুর উল্লাহ সাল্লা ইসলামের কাছ থেকে পাওয়া গিয়েছে কিনা নির্দেশনা পাওয়া যায় আর তাকবিরুল মোকাইয়াদের বিষয়টি এভাবে সুস্পষ্ট কোন হাদিসের মাধ্যমে রাসুল উল্লাহমের কাছ থেকে জানা যায়নি শেখ মোহাম্মদ সিদ্দিক হাসান খানকে নজির রহমতুল্লা আলাই তিনি উল্লেখ করেছেন যে রসুলের কাছ থেকে সুস্পষ্ট কোন আদিসের মাধ্যমে একথা প্রমাণিত হয়নি যে রসুল ফরজ সালাতের পরে সুনির্দিষ্টভাবে একবার বা তিনবার তাকবির বলতেন এই দিবসগুলোতে বরং যে নির্দেশ রাসুল উল্লাম কমন তাকবিরের জন্য দিয়েছেন বা তাকবির তাকবির আলবতলাকের জন্য দিয়েছেন সেটাই মূলত সেখানে সাব্যস্ত হয়েছেন শেখ মোহাম্মদা দিয়েছেন এমনটি শেখ আব্দুল আব্দুল্লাহিন এবং সৌদি আরবের সর্বোচ্চ আল্লাহদ্দা ইমা স্থায়ী ফতোয়া স্থায়ী কমিটি এই ফতোয়া দিয়েছেন এভাবে সুস্পষ্ট নস এর মাধ্যমে যখন শেখুল ইসলামুল তামিয়া রহমতুল্লাহকে প্রশ্ন করা হল তাকবিরুল মোকাইয়াদের ব্যাপারে আপনি কি বলেন তখন শেখুল ইসলাম তাই রহমতুল্লাই বলেছেন যে এই বিষয়ে মূলত রসুল উল্লাহ সুস্পষ্ট হাদিস প্রমাণিত হয়নি তবে মাধ্যমে সেটা বোঝা যায় কয়েকজন সাহাবির আমল এর সাথে উল্লেখ করেন বর্ণনা করেছেন যখন জিনজ মাসের আরাফার দিবসের ফজর হতো ফজর থেকে আরম্ভ করে তিনি আয়াম উত্তাসীকে শেষ পর্যন্ত এই দিনগুলোতে তাকবির বলতেন আব্দুল্লাহ এবং আব্দুল্লাব সুদর আল্লাহ তাই শেখুল ইসলামের ব্যাপারে সরাসরি রসুল হাদিসের বক্তব্য না থাকলেও সেখানে তাকবিরুল মুখাইয়াদের বিষয়ে সাহাবাইক রামের ইজমার বিষয়টি তিনি উল্লেখ করেছেন রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হল তখন আপনি কোন ধনী ভিত্তিতে তাকবিরুলের বিষয়টি গ্রহণ করেছেন বা তাকবির উলাই আপনি শুননা বা এই মূলত এই ধরনের তাকবিরুল মোকাইয়াদের বিষয় সুস্পষ্ট রসুল উল্লাহ সুল্লাহামের হাদিস সাব্যস্ত হয়নি হাদিসের মাধ্যমে কথা বলা যেতে পারে যে রাসুল্লাহ সুল্লাহাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আরাফার দিন দিনের ফজর থেকে আরম্ভ করে অর্থাৎ জিল্জ মাসের নয় তারিখের ফজর থেকে আরম্ভ করে শেষ তেরো তারিখ আসর পর্যন্ত অথবা মাগরীবের আগ পর্যন্ত তাকবির বলতে সুনির্দিষ্টভাবে প্রত্যেক ফরজ সলাতের পরে এই ধরনের কোন নির্দেশনা সুস্পষ্টভাবে আসেনি যেহেতু সালাপদের এমন দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং কেউ এই বিষয় যদি করে থাকেন তাহলে তিনি বেদাত করেননি যেহেতু তিনি তাকবির দিলে পরিপন্তি হবে না অধিকাংশ যে ইযা শিক সম্পর্কে রাসুল্লাহাম পরিচয় দিতে গিয়ে কাজ কি হবে স্পষ্ট করতে গিয়ে বলেনের জন্য এবং জিকির হচ্ছে তাকবীর যেহেতু তাকবির আল্লাহ রাবুল আলমের বরত্বের সবচেয়ে বড় ধরনের একটি জিকির যেটি রাসুল্লাহ সাল্লা ইসলাম শিক্ষা দিয়ে গেছেন তাই তাকবিরও এর অন্তর্ভুক্ত হবে যেহেতু এই দিনগুলোতে তাকবীর বিষয়টি রসুল ইসলামের নির্দেশনার মাধ্যমে হাদিয়ার মাধ্যমে স্পষ্ট করে প্রমাণিত হয়েছে তাই আমরা এ দিনগুলোতে কিন্তু সেখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই ফরজ সলাহ এরপর আমরা দেখি যে সালাম ফিরানোর পরেই বিভিন্ন জায়গায় আমরা লোক করে আসছি যে সালাম ফিরানোর পরেই রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যে সমস্ত আজকার সালাম ফিরানুর ফরজ সালাম ফিরানুর পরে আজকারগুলো করতেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ আল্লাহমান্তেম অমিনকেবার জাল উল্কাম এভাবে ফরজ সরাতে পরে যে সমস্ত আজকারগুলো রয়েছে সে আজকারগুলোকে বাদ দিয়ে দেখা যায় যে একদম লোক না বুঝে তারা তাকবির শুরু করেন এবং এক সমস্যায় তারা তাকবির দেওয়া শুরু করেন সবাই মিলে এটাই রাসুল উল্লাহ আসলামের সুন্না পরিপর্তি কাজ বরং অধিকাংশ হারুল তাকিক ইব্রাহাম দিবা রহমতুল্লাহ উল্লেখ করেছেন ফি রহমতুল্লাহ উল্লেখ করেছেন মালিকী মাজাবের আলমদের মধ্যে এবং অন্যান্য মাজাবের উলামায়াম উল্লেখ করেছেন অধিকাংশিক মাহিক বলেছেন এই কাজটি যেহেতু রাসুল ইসলাম এইভাবে সমস্যরে কোন সময় কোন জিকির করেছেন মর্মে সুস্পষ্ট কোন রেওয়াজ সাব্যস্ত হয়নি সুতরাং এই কাজটি মূলত রসুল উল্লাহ সুন্না এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না তাই তাকবির যদি কেউ বলেন ফরজ সরাতে পরে তাহলে তিনি ব্যক্তিগতভাবে তাকবীর বলবেন ফরজ সলাদগুলোর যে আজগারগুলো রয়েছে সে আজগারগুলো কমপ্লিট করার পরে তিনি তাকবির বলবেন তবে তাকবির রেসুল্লা সাল সাহাবিদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তারা আওয়াজ করে তাকবির বলতেন তাই আওয়াজ করে তাকবির বলবে যাতে করে অন্যরাও শুনতে পারে এবং উদ্বুদ্ধ হয় অন্যরাও মূলত তাকবির ধরে দিতে পারে তাকবীর বলতে পারে কেউ যদি তাকবির শুরু করে তার তাকবীরের সাথে যদি অন্য কেউ তাকবির অংশগ্রহণ করে তাহলে সেটা শুননা পরিপন্থী হবে না এটাও একরমদের মধ্যে অনেকেই আহ তাকিকদের মধ্যে অনেকেই একথা উল্লেখ করেছেন যেহেতু এটি ইচ্ছাকৃতভাবে মূলত একটা কোরআ তৈরি করা হয়নি অথবা সম্মিলিতভাবে সে কাজটি করা হয়নি কিন্তু কেউ অংশগ্রহণ করলে তা অংশগ্রহণ করতে পারে আবদুল্লাহ ওমর অদী আল্লাহিত আবুহাম বন্ডিত হাদিস থেকে এই ধরনের নির্দেশনা বোঝা যায় বা উপলব্ধি করা যায় তাই আবদুল্লামা একরাম বলেছেন যদি এভাবে কোন কারণে হয়ে যায় তাহলে এটি সূন্যাপরিপন্থী কাজ হবে না কিন্তু আমরা লক্ষ্য করে আসছি যেটা সেটা হচ্ছে এই যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি শুধুমাত্র নয় তারিখ বছর থেকে আরম্ভ করে আয়ামুত্তর শিখের এই ত্যাগ বীরগুলোকে গুরুত্ব দেই অথচ আমরা এই বীরকে জিলহজ মাসের এক তারিখ থেকে আরম্ভ করে যে তাঁক বীর শুরু হবে এবং যে তাক বীর ব্যাপার সুমুল্লাহ নির্দেশনা দিয়েছেন সেই ত্যাগ বীরের বিষয়ে আমরা গুরুত্ব দেই। না এটি একটি ভুল বিষয় প্রসঙ্গত আরেকটি কথা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে এই হাজি সাহেব যারা আছেন যারা হজি গিয়েছেন তাদের জন্য কিন্তু এই তাকবির জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু হবে না তারা জিলহজ মাসের এক তারিখ থেকে যেহেতু হজির এহরামের সাথে সম্পৃক্ত থাকবেন এই জন্য তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ হচ্ছে এখানে তালবিয়া তারা আব্বাইক আল্লাহমুল আব্বাইকরিকা লাভ আলহামদা লা আশারিক এলাকা লাব্বাইক এই যে তালবিয়া রয়েছে তালবি পাঠ করবেন এই তারা পাঠ করতেই থাকবেন দশ তারিখ জামারা আকাবা ভাতর নিক্ষেপ করা পর্যন্ত এরপরে যখন তারা কোরবানি করবে কোরবানি করার পর থেকে আরম্ভ করে তারা তাড়ে অংশগ্রহণ করবে তখন তারা তাকে বীর দেবে এটা মূলত সাব্যস্ত হয়েছে শুধুমাত্র যারা হাজির হয়েছেন তাদের জন্য আমরা লক্ষ্য করে থাকি যে অনেকে না বুঝে হজের মধ্যেও শেষ পর্যন্ত তারা ওই তারা হয়তো শুনেছে कारोकाश फजर तेरह तारीख आसर पर तकबिर बोलते हैं सामने रेखे हाजी साहेब मिस्टेक गुले मदे लिप्त हो नजर तकबी शुरू कर दिन अथच तब चेतम इबाद उत्तम समय हर तालबिया पाठ करा रसूल उल्लाहल्लम यह समय मध्य राम अवस्था बेमाने तालबिया रसुल निर्देशना दिए আমরা কিভাবে বলব আবদুল আব্বাসের আব্দুল মসুদ আলাউ একদম সাহাবি বক্তব্য তারা সাব্যস্ত হয়েছে তিনবার তারা বলতেন ইউকাবির সালাজু হাম। আব্দুল্লাহ আব্বাস সালাদিরত হয়েছে বুঝতে পেরেছি তাকবীরের মধ্যে মূলত তাকবীরের ধরনটা কি হবে সেফারটা কি হবে এখানে আলেমদের বা সাহাবাই কেরামের মধ্যে একটু বৈচিত্র্য আছে যে একটা তাকবির যদি কেউ গ্রহণ করে থাকেন তিনি মূলত এর মাধ্যমে তাকবিরের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা পালন করলেন তা আমরা দেখতে পাই যে এক্ষেত্রে আমাদের জন্য একটু প্রশস্ততা আছে উদারতা আছে আমরা যে কোনো একটা তাকবিরকে গ্রহণ করলে আমাদের এই তাকবির আদায় হয়ে যাবে যে তিনটি আমরা উল্লেখ করেছি এখান থেকে যে কোনো একটি আমরা যদি আদায় করি তাহলে আমাদের তাকবির আদায় হয়ে যাবে সুপ্রিয় দর্শক একেবারে সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা এই যে জিলহাজ মাসের এই দশ দিন মূলত আল্লাহ রাবুল আলমীর কাছে সবচেয়ে প্রিয় এই দিনের দশ দিনে আল্লাহ সুবাহ তালা সমস্ত নকামল আল্লাহ রবুল্লাহাম কাছে এত বেশি প্রিয় হয় যে রসুল্লাহাম যখন প্রশ্ন করা হল ওল্লা জিহাদফি সাবিল্লাহ এই দিনের মধ্যে আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় বলে যে হ্যাঁ জিহাদ ছাড়াও তাহলে এই দিনে আমরা চেষ্টা করব এই দিনগুলোতে বেশি বেশি আমল করার জন্য আর এই দিনগুলোর নেকামলগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য একটি নেকামল হচ্ছে এই দিনগুলোতে বেশি পরিমাণে তাকবীর দেওয়া আল্লাহ রাব্বুল আলাহ মিনের বরত্বের ঘোষণা দেওয়া তাহিদের ঘোষণা দেওয়া আসুন আমরা এই তাকবীর বাস্তবায়ন করে থাকি আর যদি কেউ তেকবিরুল মোতলাক যেটি রয়েছে সেটি করে থাকেন তাহলে তাকে জানতে হবে যে তাকবিরুল মোতলাক এর মধ্যে যাতে আমরা সুননা পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হই সুন অনুযায়ী আমরা সেই তাকবিরুল মোতলাকগুলো দিতে পারি ওলামাই কালাম যেহেতু তাকবিরুল মোতলাক এবং মোকায়দে মধ্যে পার্থক্য করেছেন সেখানে অতিরিক্ত বাড়াবাড়ি না করে আমরা এতটুকু বলতে চাই যে সেটা হচ্ছে এই সুনির্দিষ্টভাবে এ কথাটি বলে যাননি অথবা কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে সুর ইসলাম নয় তারিখ থেকে তেরো তারিখ মানে আসল পর্যন্ত অথবা আয়ামুদ্দা শিকের এই দিবসগুলোতে রসুলুল্লাহ সুল্লাহ ইসলাম শুধুমাত্র তাকবির বলতে বলেছেন ফরজ পরে এটি সাব্যস্ত হয়নি বরং আমরা এই তাকবীর একেবারে মানে জিলহজ মাসের প্রথম দিন থেকে আরম্ভ করে এই তাকবির শুরু করবো তাহলে আমরা সর নির্দেশনা সেখানে করব কিন্তু আমরা এই দিনগুলোতে অধিক পরিমাণে তাকবির আদায় করতে পারি যেহেতু রসুল্লাহ একটি হাদিস আমরা বলেছি থেকে এখানে এই দিনগুলোর গুরুত্ব সুল্লাহ সুল্লাহসলাম বলেছেন এবং বলেছেন জিক্লাহ এই দিনগুলোতে আল্লাহ হবুল আলমীর জিকির করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে তো করুন হাজা ওয়া আলহামদুলিল্লাহরুল্লা আলমিন